الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا مَنْ يَعْدِهِ اللَّهُ فَنَاصِرُهُ اللَّهُ وَمَنْ يُذِلَّهُ فَجَلاَّهُ اللَّهُ وَنَشْهَدُ وَاللَّهِ إِلَٰهَ آلِهَتِنَا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لا সমন আপু অল হপি বসীনীরা ওদিল কি জল মু হবিকু না আয়ো হী না মনো সু আসলিমো কসলিম অলোসলি আদ محمد صلى الله عَلَيْهِ দিন সি সসলি মন কছি ও ক অম্ব বাদৌ বিলি সৈতী বিসিল্লম নিবাহী োহীন আনুত্রপুর মাদী وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي بِيَدِهِ نَفْسُ مُحَمَّدٍ لَأُغْنِيَنَّهُ لَوْ بَقِيَ لَهُ مُوسَى فَاتَّبِعُوهُ وَتَرْتُمُونَ إِلَى ظِلَالِ لو كان موسى حياً وأدرك نبورتي لك تبعني أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم দুজনা মজুমদার বাড়ির যুব তরুণ সমাজের উদ্যোগ আয়োজিত আজকের এই মাহিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাবোহাম মাহমুল আলম সফন কচুয়া করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ খালেদ সঈফুল্লাহ ফারুকী হজরত মৌলানা মকবুল হুসেন হেলানি সাহেব মাওলানা মঈন সাহেব সাহায্য উপস্থিত আছেন অন্তরালে অবস্থান মা আল্লাহ আল্লাহের দরবারে লাখো কোটি সুফরিয়া যিনি মেহেরবাণী করে দিল থেকে অন্তর থেকে কালী মাতুর শ্বশুর আদায় করি আলহামদুলিল্লাহ মুক্ত আলোচনা করার মানুষের পবিত্র কালাম থেকে আয়াতে করেছি অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য একটি হাদিস পাঠ করেছি বলার মত কোন যোগ্যতা কোন মধ্যে নেই আল্লা তালা আমার আপনার সফল আর হেদায়তের নিশিরা বানাইয়া দেয় প্রত্যেকে জুড়ে বলেন আমি এলাকায় যতগুলো কবর আছে নোমেন মুসলমানের আল্লাহ তাল্লা সকল মোমেন কবরের আঘাত যেন এই মাহফিলা করে বন্ধ করে দেয় এবং আমরা যারা পেন্ডেলের ভিতরে বাহিরে আল্লাহ প্রত্যেকের নামটা যেন অলির দফতরে লেখে আপনারা ভালো মানুষ কচু এলাকার মানুষ আল্লাহ আমাদের সকলকে দোয়া করছে যখন দোয়া করি আল যত লোক ক্যান্ডেলের ভিতরে বাহিরে প্রত্যেকের অলি বানাইয়া দেন এই দোয়া করলে দুই চারজন নৌরানি অবস্থা হয় আমিন আমিন বলে আর বাকি সব লোক মাথাটা নিচে এক জিজ্ঞাসা করলাম আপনার হুজুর ওলি হওয়া অনেক ঝামেলা অলি হইলেই নামাজ পড়ান লাগবো অলি হইলে রোজা অলি হইলে টুফি অলি হইলে দাড়ি অলি হইলে জেকি রাস্তার নানান ভেসাল তো परीक्षा करो घूर दो दो आल्ला जो लोक बसा फे गतिर मतन जगह একটা দশ তালা দশ তালা বাড়ি মা এই গোয়া শুরু করে শেষও করা যায় না একটু ফেসার করতেছে এই ফ্যাসার সঙ্গে হেল আমি আমি নামি করতে। কর্ত গা থে না রে বড় গাহাই আজাদবা কুকে দি আয়ারি দরতনে আইও বেশ তো মায়ের মা কুণি গাহি দত পত্ন মা বরের জহরে দাঁতের বড় হাসান বড় হোসা এ মাকি ও এলাকার যুবক বাবারা ব্যবসা বাণিজ্য করেন এমন বাবারা চাকরি বাকরি করেন এমন বন্ধুরা আশে পাশে বাড়ি করে অবস্থান রাত পর্দা দিচ্ছিল সব থেকে করে বলছি বাবা এমন এমন মানুষ আছে কারো কারো জন্যই মাহফিল জীবনের শেষ মাহিল আপনার আমি আগামী এক বছর বাঁচলো আবার মাহফিলের অংশগ্রহণ করলো এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমার নাই আপনার এই ক্ষমতা নাই দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই একজন মানুষ যদি যায়। একজন মানুষ যদি যায়। একজন মানুষ যদি মোমেনা বাড়ি কেন রে বাবা হাজার হাজার দশ তালা একসাথে করলে একটা মোমেনের জন্য আল্লাহ জান্নতে যে বাড়িটা দেখেছে। ওই বাড়ির মধ্যে যে দরজা জানালা দেখেছে। हमे बहु बड़ आल्ला बहुत बड़ जमीदार बहुत बड़ ब बिकल स्त्री के सागर एक रारे साथ आसा जावासिदी देखा बीबी बीबी साहब ओ से देखो पागलार बेपार बहदुल दाना सागर परिसा घुरा फिर तुम सागर पर जन्म बाहालुलाना हजू हम सागर पर আমি এইখানে ঘর বাড়ি তৈরি করি এবং কোনো কাস্টমার যদি পাই এই কাস্টমারের দ্বারা পরিচালনা করি জুড়ে বলেন সোহারাল্লা তাহলে হালাল রিজিক কামাই করা খেতে গিরস্থি করা বেন গাড়ি চালানো রিক্সা চালানো চাকরি করা এগুলো কি আমাদের শরীরতে নিষেধ করা আছে জোরে বলেন নিষেধ করা একমাত্র কিসের জন্য জোরে বলেন হেফাজতের জন্য একজন হলুর ঘেসারখানার মধ্যে দিলে ডিলেনিয়া আরেকজন মুসুলি জিজ্ঞাসা করেন হলুর ওই ও একটু ফেসাব করমোন আল্লাহ তালা মানুষ বানাইছে জন্য। তো ঠিক না আরে হুজুরে ব্যাগ লইয়া বাজারে যায় হুজুর কই যেতেছে ক বাজারে যাইতেছি আল্লাহ তালা মানুষ বানাইছেন কি জন্য ক মানুষ বানাইছে আবার জন্য আপনি দিয়ে আবার বাজারে যা দেখতেছেন আল্লা উদ্দেশ্য আপনার কাজ তো মিন হইল না এবং যদি জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করার কোনো শেষ আসেনি পাথা জোর বলে শেষ আসেনি কিছু কিছু মানুষ আছে সমাজের মধ্যে ফটর ফটর ফটর ফটর ফটর ফটর না করলে হজম হয় না শাল গায়ে গিয়ে যাওয়া এখন এক বেড়ার বিবাহ করার খুব শখ কিন্তু শাল নাই জোরে করি কি নাই জানাতে যাওয়ার খুব শখ এবার দুর্গন্দী কি নাই নেতা হওয়ার শখ নিধি শখ নিজস্ব কোন শাল তো নাই আরেক ডেডারের তেল মাখা রাজি করছে দুই দিনের জন্য শালটা দিবা भी भी तुमार शाल दिया दे। कुछ दिन दे तो मुसूल तीन सप्ताह মসজিদের দরজা দাঁড়াইছে এর মেঘের মাইসের আপনি কয়দিন পরে আইসেন সে হুজুর একুশ দিন পরে একুশ দিন পরে জুমা পড়তে আইসেন আর তখন কাকে আসতে পারলেন না আমাকে হুজুরগো মতন আসলে থাকা আমি দুনিয়ার কাম এরুমার তেরা তেরা জ্বর দৈন্য কিছু লোক আছেন তুমি নামাজ ধরার মতন সময় না জুমান নামাজ ধরার মতন সময় না আপনার ইমাম আমার ইমাম ইমাম আবু হানি সার রহমতুল্লাহ আমার মত টাকা গুলা বাদ দিয়া ওনার নিজস্ব যে সম্পদ ছিল ওই সম্পদের পরিমাণ ছাপ্পান্ন কোটি টাকা জোরে কাংস ভার্লা কয় টাকা সাত্পান্ন কোটি টাকা রাইফে উনি এতেকাল করছেন বর্তমান যুগে সাপ্পান্ন হাজার যদি বললো কোন ভুল হবে না এত বড় জমিদার এত বড় ব্যবসায়ী সেই মামা ওনিকা রহমতুল্লাহ চল্লিশ বছরের নামাজ পড়েছেন রমজান মাস আসলে দিনের বেলা একান রাত্রি বেলা একান করেছেন ওই ঘরের মধ্যে বৈশাখ সাত হাজার বার আল্লাহের পুরান করেছেন দেহার মালিক আমরা দেশের কিছু মানুষের পয়সা করে যদি একটু বাইরে যায় আস্তে আস্তে দিন ধরম থেকে দূরে সরে যায় টাকা পয়সা গেলে আস্তে আস্তে সরে হুজুরের ভালার মহিলা জিজ্ঞাসা করছে একুশ দিন ভোট আইসে নান্না করে টাকা এলে তো ভালো জায়গায় বস্তায় কাম নাগম তাকে এখন হুজুর খোসা মাইরা বলছে হুজুর গুলি আমরা ব্যস্ত একটা মুস্কি আছে আমার নিয়ত আছে না ইনাল একুশ দিন ঘরে যাই তুই তোর ঘর যেতে আইসে ঘরের পুরুষ লোক যদি একে একে তিন জুমা বাদ দেয় তাহলে মেয়ের লোক বলে অটোমেটিক যায়। এখন আমার এটাকে তৃতীয় জুমা একটু হরফর মেয়ের লোক ফোন করে এ করিমের कोई तुम व्यस्त व्यस्तार गुली मारी सब तुझे आज का मसूदे जाओ आजगे जो मिस होटोमेटिका और तला गुले তোমার কোয়ালা গরম পাত নাইনে মা অন্তত মেয়ের লোকটা তো ঠিকঠাক এই জন্য নামাজের হওয়ার এই হওয়াদের নামাজ নামাজের দ্বারা যে অ্যাকশন হওয়ার কথা এই অ্যাকশনেই বেটার হবেনি পাঠা জড়ে বলেন হবেনি কত দূরে এটা বুড়ার একটা নিয়ে মাশাল আমার আমার মনের ঘরে তুই আওয়ার আবহাওয়া নিয়ে বাগানের সারি বোকান দেয়। এটা দোকান কে দেখলি ভবিষ্যতে তুই হইবি বিশাল সম্পত্তি এগুলা সস্ত সব তো সস্ত আমার মনে কোনো ছেলেও নাই মেয়েরও নাই এই বেটার সব সপ্তাহ হইলো একমাত্র বিপ্লব নামের ছেলে কথা मन खराब का लेखाओ नहीं पढ़ाओ नहीं, नहीं मात्र क्लस যেই বাড়ির মায়ের সব করতে চায় এই বাড়ির মায়া দিয়ে আমরা বড় হজুরের গাছে জোরে তল কোন বড় মজুরের গাছে নিয়ে একটু উঠতে বিয়া লেখা আমার সংসার ধর্ম আমার স্বপ্ন সব শেষ আপনি কি দিবেন দেন সে যেন নামনা মন হুজুর করহা আমার কাছে তাবিজ আছে পনেরো ডাকিবি বা তুই বিয়া বলে যত কাহা এখন কি আব্বা আমার আশা ঘুরায় না উলার সাথে জমাতে সাথে নামাজ পড়বি এক টানা শরীর দিন আসক্ত মধ্যে এক অত্যা না যায় এইভাবে শরীরের দিন যদি ঠিক নামাজ পড়ত তাহলে তোর আশা পূরণ হবে নিয়ম হলেও যে আলেম এক নম্বর জাহান নামের লিস্টির থেকে তার নাম ডাকাইটা জাম্নাতের লিস্টির খাইয়া দেয় আর দুই নম্বর মুনাফেকের দফতরের থেকে নাম ডাকাইটা আল্লাহ হাটি ওরির দফতরে নাম দেখাই দেয় আল্লাগ মানুষ চল্লিশ দিন পর্যন্ত যদি এই যুবকের জমাতে সাথে নামাজরে তাহলে সে একজন খাঁটি উনি হয়ে যাবে ওই লোকটা খাঁটি একজন জান্নাতির বন্ধ হয়ে যাবে যেই লোকটা জান্নাতি আর এই লোকটা একজন আল্লাহ কাটি বলি সে কোনদিন মা বাবার বিরুদ্ধে যাবে না মা বাবার কথাও মান্য করবে না ছেলেটা যখন আল্লাহ ভালো হইয়া যাবে মা বাবার ডান দিকে বললে ড্যান দিকে যাবে বাম দিকে বললে বাম দিকে যাবে এই নিয়ত এরা বাবা ওই পুরানের আল্লা বলেন বাবা চল্লিশ দিন আল্লাহ তোমার হইয়া যাবে খাঁটি মোমেন ল কোনদিন মা বাবার দিতে পারে না ধরে বলেন ঠিকা ছেলে জন সরষে চল্লিশ দিন নামাজ পড়লে মনের আশা পূরণ হইব आ एक मिनटो देरी नहीं कूजूर एहिमन मसूस हुजूर मात्र बजे दस टा डटार समय रक्त हो कहुजूर अज्ञा दस टाई मसूदी हमला करते মসজিদের খবর নাই নামাজ পুজার খবর নাই এরূপ মা ফাতলা পাতলা কিছু মসুরলি মাধ্যমে দিয়ে যখন স্বেচ্ছা বুয়ে কত ইমাম ইমাম কি বলেন ডিগ্রি সবে হার ঠেলা কইরা এরপরের দিন মাকরিবের অর্থ মসজিদে আজাম দিয়ে নেই দোহানের কাছে ওই বিড়ি গায়। শাসায় পর কিরে বাজে যা গতকাল তবুও ঠেলায় বারিন্দা পর্যন্ত বইতালাম না আর যে মসুদা আদান দেওয়া হয়েছে আর এই টাইমে বই কি ছ আবাদার নী হওয়া যায় কালকে সারা ভাই আবাদত করে তিরাশি বছর সাইজ মাসের নেকি জমা করে তুলেছি আরো ষাট বছর যদি না করি হ্যাঁ ষোলো বছরের আবাদত জমা থাই ই তো হবে একটা সবে কদম বললে যে তিরাশি বছর সাইজ মাসের আবাদত খাওয়া যায় সব শিল্প সবে কদমটা হওয়া লাগলো কথা বলে তোমার সবে কদর যদি কবুল হয়ে যায় জানতে হবে আমার সবে কদরটা কবুল হয়েছে কি হয় নাই কবুল যদি না হয়ে থাকে রে বাবা তাইলে আমার আমন্দর মধ্যে এক ঘন্টারে নাকি হতো না বলেন ঠিক না একটা মেশাল দিলে যুক্তি দিলে আপনারা খুব সহজ ভাবে বুঝতে পারবেন তার সবে কদর কবুল হইল আপনার আমি যে নামাজ পড়ি তার নামাজটা কবুল হয় তার নামাজটা কবুল হয় না এটা জমিনের মধ্যে বইশা বৈশা একটা অনুভব করার জন্য আল্লাহ নবী হাদিস সকালবেলা দিয়া নাস্তা করছে হজম হয়ে গেছে বেদিকে হজম হয়েছে না না হইছে সামনের ফ্যাটটা তার তারপরে দেখবি বেড়া করে ফ্যাট কাটানো লাগতো না যে দুপুরে খাওয়ানোর ঘিদা লেগে গেছে জহরের সময় হওয়ার পরে যদি জহরের নামাজ পড়ার জন্য আপনার মন টানে মনের মধ্যে আগ্রহ হয় মনের মধ্যে ফাগল ফাগল ভাব হয় আল্লাহ নবী বলেন তাহলে ফজরের নামাজ তবু হয়ে গেছে আসুরের নামাজ পড়ার লয় আবার মাদ্রীবের টাইমের নামাজ পড়তে মন চায় বুঝে গেলো আসরের কবুল হয়ে গেছে আল্লাহ রাহিদ বলেন ইদা সারাত হাসানা টুকার দুপুরে খানা দেখলে যদি ভূমি বই পাব খাইতে মন না চায় তাহলে বুঝতে গেল সকালের নাস্তাটা বদ হজম হয়ে গেছে সুষ্ঠু ভাবে হজম হয় না ওই সবে। এর একাদতীরা এই একাদ বাবুদের কাছে কবুল হয় নাই বলেন না তাহলে খাঁটি নামাজি তো তারাই बयान शुरू बयान सुनते मन चाय बुजे गई आगे बयान कबुल नाम पढ़ार पर एक नाम मन नाने পরবর্তীতে নামাজ পড়ার জন্য তোমার দিলির ভিতরে খিদা লাগে নাই কথা ধরে বলেন ঠিকা মসজিদের মধ্যে আমরা যাব কারে খুশি করার জন্য ধরে বলেন কারে জিজ্ঞাসা করেন ইয়সুল্লা নামাজ আবার চুরি করে কিভাবে রবিজি বলেন আল্লাতি রামিয়া তিনু আহা তুসু আহা যারা নামাজের মধ্যে রুপু আর সিক মতো দেয় বসাটা কি জোরে গন কি কিন্তু এরকম লোক আপনাদের সমাজে আছে কিনা না। কারণ সেই ল সুজা হইয়া বসাটা হলে বললে সোজা হইয়া বসা কি ইচ্ছা করে যদি কেউ অজীব তরব করে তাইলে ওনার নামাজ হয় এই লুকুর মধ্যে গিয়া সোবাহুরবির আজিম আজিম কইলা সামান্য পুতুর মাথাটা উড়ে হের দিকে ডাইলা দায় এরা নামাজের সোশ ধরে বলেন এরা হইলো কিসের বাংলাদেশে আসে না নাই এক এলাকার মধ্যে গিয়ে দিই মাহফিলে মানুষ নাই সভাপতি গেলে মানুষ কই কহুলটা এলাকা মাহফিল মানুষে আসজিদ ও মুসলি হয় बयान ना तो हजूर सौर मानस रागे मुंशी राशि डेलि तीन बेला गरम बार देख তাহলে নামাজ কি বাচ্চা বাচ্চা কিছু মুন্সির উপরে কিছু হুজুর উপরে কিছু বুড়া মাসির উপরে বর না সত্যের উপরে ভর ওয়াজ তোমার একটা আপনি সুন্দর ভাবে লুকুন ওজুটা বানাইবে তুরক আলামাই বিহিল আলিশবো আলমকারী ওসর তুলো সরা সলাতি সলা অল বিকে ডাকিয়ে বলেন ও আমার সাবিরা যে আমলের দ্বারা তোমাদের সদমর্যরা আল্লাহর কাছে বলে গুনে মারিয়া যাবে সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ এমন একটা আমলের কথা অবশ্যই আমাদেরকে বলেন আমল তিনটা আমলের দ্বারা মুসলমানের আগের গুণামাফ হয়ে যায় আল্লাহ কাছে পদমর্যাদা বাড়িয়া যায় এক নম্বর হইলো ওজুকে পরিপূর্ণ ভাবে করা এলাকার মাহেরা আপনারা অনেক সময় আটা দিয়ে সকলবেলা রুগী বানাইতে হয় এটা আপনাদের আমল আঙ্গুলের মধ্যে যদি আটা লাগা থাকে তাইলে প্রচুর সময় পানি নিটবে না আপি মুসলিমরাঞ্চল আর সহি হাতিস বর্ণিত আসে আন্দোলন ঘোষণা করেন কেউ যদি সহি আরম্ভ করে প্রথম দুইটা হাত ধুতো করে হাতের বোনা মাফ হয়ে যায় চেহারা করে চেহারা মাফ হয়ে যায় এইভাবে পানির সঙ্গে আপনার আমার সুবিধা বোমা গুলা ধুয়ে শেষ হয়ে যায় অজুদ্ধা যখন শেষ হয়ে যাবে এই দুয়াটা প্রত্যেকটা বন্ধায় বাড়ে শাহাদত যদি কেউ পরে কোনো রেবাইতে আছে আসমানের দিকে তাকাইয়া আসমানের দিকে তাকান আর না তাকান অজুর পরে যদি কেউ কলমায় শাহাদত পাঠ করে নামাজের আগে আগে যদি লোকটা মারা যায় তার আত্মা দরজা পেয়ে যায় যে দরজা দিয়ে বসি শুনি প্রবেশ করবে কার করার নিয়ত আছে তাইলে ওজু পরিপূর্ণ হইলে নামাজ পরিপূর্ণ হবে পাথার জোরে কন আশেপাশে এরকম ভাবে বিপ্লব হুজুরি বাবা নামাজ এখন মাথার দিয়া দশটা নামাজ মসজিদে গিয়ে হাজির হয়ে যায় গিয়ে ইমামের গায়ে যায় মদ জনের গাছ যায় ইমাম আলী মোলামদেরকে গালি গালাস হালাল না হারা হালাল না হারা मंदिर गेसे नातीन जामा जमाई दी से दादा हो এই দাদা হলে সেইয়া বয়েল্লা খাইত কারণা মিনিট দেরি একের ইমাংসা করে ফানি থালিয়ে কিছু কিছু বাংলাদেশও আছে না নাই আর মিনিট দেরি না হইতে আর আপনার ফার্স্টে বুড়ে বোলা একটা ফোলা উঠে মসজিদের মধ্যে একটাও দেয়া এই হক কথাটা ফোলা করে বলতে পারেন না এখানে ভাইয়া হারাম শরীফের মধ্যে যে নামাজের টাইম গুলা দেওয়া ওই হাদিস জিজ্ঞাসা করেন এই টাইম গুলা শুধু আসান হ্যারাম শরীফের মধ্যে যে টাইম দেওয়া সেটা নামাজের না জানে জোরে বলেন কিসে ওই মসজিদে নামাজ এক ফার মিনিট পর ওভার হইতে পারে আমরা মসজিদে হাজির কখন আজানের আগে আগে গুল টিপনি এই জন্য আদেম আমার সাথে খবরদার समाज गुरु तरह बेहद करबें ना जार बे आदब हमें रहमत अनेक नुरी बोलें टीकनी शुदू केवल नाम आल्ला लाख बच्चों हायर देखा नामा महार नहीं, नहीं, नहीं পুজোর ও পুষিয়ে দেশের ডাক বরস এখন বলে শুধু শুধু না আমার দিন যখন হয়েছে এতে ফাঁকি ফুকরি ভাই নামে সূর্য হুজুর ঘুরে আশা গুরু হইবো তো আল্লাহ দিলে আগামীকাল তো আমার বিয়ে এখন কাজ হিসাবে আমনে খবর দিবেন না আমি যোগাযোগ করে নেতাম আর আবার শিখে হলুদের অনুষ্ঠান করবো না হলুদ ছাড়াই বিয়ে করবো আবার আওয়াজটাওয়াজা লক্ষণটা তো না হুজুর কই না লিল্লা এতদিন পর্যন্ত মনে করছি শীত হয়ে গেছে আরে আরামের মাথার দিকে সৈান্ত হনও যায় নাই কথা ধরে বলেন ঠিক মাথা খারাপ করে লাইছে না তুজোর কি কোরআন হাতিস তো সত্য সর্বী নামাজ শুনলে তো মানুষের জন্মের কথা বিপ্লব হয় কি तोर लगे और कथ असि की तु आरो मनोज सहकारी नामाजी कहू तो ना यूर दिन हो जाए তিনি সব আতাম রয়ে গেছি হ্যাঁ তুই যাবি কিন্তু তুই তো হাতে তুই না তো হুজুর মনে করছেন দুনিয়াতে কেবল আপনার এই ছালা আমরা মনে কিছু কিছু না আমি চল্লিশ দিন আমার শুধু দিই আল্লাহ মতে একদিন বন্ধু করি নাই হ্যাঁ একুশ দিন ঘরে যাই মুশিদ গেছে কি আমারি খুশি করার জন্য গেছে না বউ ঠিক তাহার লেগে গেছে নামাজ মনোযোগের নামাজ বাবা একজন সাহাবিগ আরিয়মুক খানদানের একটা নিয়ে বড় দিনদান সরে আল্লাহ আল আমি তাকে বিব্রহ করতে চাই কিন্তু বাড়ির লোকেরা আমাকে দেয় না সাথে আমি বিবাহ বসতে চাই কিন্তু আমার মা বাবা রাজি হয় না ছেলে এবং মেয়েরাজি দুজনই আল্লাহ দুজনই সাহায্য কিন্তু উময় পক্ষের গাছি আমেরা একমত হয় না হঠাৎ হবে বিবাহি পুরো ঘরে করে আনন্দের বন্যা চলতেছি ছেলেটার মনের মধ্যে আনন্দ মেয়েটার মনের মধ্যে আনন্দ আল্লাহ তার আজকে আমাদের আশা পরিপূর্ণ করবেন বাসর হবে পুনর্মিলনী হবে একজনের সাথে আরেকজনের মনের আশা পূর্ণ হবে বিবাহ মানুষ ঠিকই চাইলে বাবা নবীর একজন সাহাবি দৌড়ে আসলেন তারা তার মসজিদের নবীতে হাজির হইয়া যান আল্লাহর নবী সরকার হঠাৎ করে একটা বুদ্ধরে প্রস্তুতি নিয়া। মসজিদের মধ্যে তলোয়ার লয়া নবী হাজির হয়ে গেছেন मात्रबह कर बाबारा স্ত্রীর মুলাকাত করার জন্য আমাকে একটু শুরু করিয়া দেন তাড়াতাড়ি করে ঘর খালি করলেন স্বামী স্ত্রীকে একজনের মধ্যে দিলেন তারা নিরব নির কথা বলবে স্বামী স্ত্রীকে ডাকতে বলেন বিবেক দীর্ঘদিন পর্যন্ত আমি তোমাকে পাওয়ার জন্য পাগল দীর্ঘদিন বাসস্থ হবে মধুর আগ্রহ হবে ফুল শসার আগ্রহ হবে কিন্তু বিবেগ আমার হঠাৎ করে আমার কানে আওয়াজ পৌঁছলো আল্লাহ নবী নাকি যে ময়দানে যাবেন शुरे तीब आनंद करब और नबी दिन मारे कष्ट सहयोग करते তোমার কাছে আমার একটা অনুরোধ তুমি যদি আমাকে অনুমতি দাও এই মুহূর্তে আমি আর লাল বৃন্দরবারে চেহারে চলে যাবো আমি যদি হায়াতে বাসিয়ে থাকি তোমার সাথে পুনরায় দেখা হবে আহাব্বা। যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হয় বিবি তুমি আমাকে বিদায় রাও এটা আমার দরখাস্তা বিবি বললেন স্বামীগো আমার আল্লাহ নবী কাফেরদের হাতে মারি আর আমি তোমাকে আমি আমার আনন্দ করবো এটা আমিও সহ্য করব না আমি যায় ওই মুহূর্তে যে যে দোয়া করে দোয়া টু হয়ে যায় বা আমার তুমিও হাত উঠাও আমিও হাত উঠালো আমি দোয়া করব তুমি আমি নামিন বললাম দিবে হাত দোয়া করতেছেন আল্লাহ स्वामी सा के विजय पताइया मत रह पताइ আমার নদীর জমির সঙ্গে অংশগ্রহণ করিয়া জেহাদের ময়দানে চলে গেলেন এমন ভাবে তলোয়ারের আঘাতের উপরে পড়ে পরাজিত হয়ে ময়দান ত্যাগ করে যখন পলাইয়া যায় মুসলমান সেনানীরা বিজয়ের পতাকা উড়াইয়া আল্লাহ নবীকে সহিমত সঙ্গে মদিনায় যখন পৌঁছিয়া যায় প্রত্যেকের চলে যায় আর শ্বশুর বাড়ির রাত্রি বেলায় শ্বশুর আসলেন এক নির কোন মানুষের পোলাহল নাই অন্য কোন ঝামেলা নাই বীরে ডাক দিয়ে স্বামী বললেন আমা। कत मोम मुसलमान जहाँ परिस अल्लाह तला इच्छा करत के शहीद कर दीजिए क्योंकि तुम्हारे दुआा कबुल कई जा আল্লাহ তালা মা তোমার বুকে পৌঁছায় এটা তো আল্লাহের একটা উপকার করলেন তোমার সাথে তাহলে দরজায় আমি দুই রাখা সুপুরের নামাজ আদায় করি সুফরিয়ার নামাজ আদায় করি দুই রাখ দেিয়ার নামাজ আদায় করবার সস্তা कर री करो मार कारण तुम बस विलम्ब कर प्रेमे सहते तुम्हें कम आदाय करोड़े बन सब আমাকেও দুই রেখা নামাজ পড়ার সুযোগ দাও আমিও তোমার সাথে মোলাকাত করার আগে আল্লাহ করি তুমি আর আমিও তাড়াতাড়ি নামাজটা আদায় করব। যাতে তোমার সাথে প্রেম বিনিময় করতে রাত্রি বেলায় যথেষ্ট সময় পায়া যায় সবাই আল্লাহ দুইজনের কথা চূড়ান্ত এই জায়গার মধ্যে স্বামী যখন নামাজ নিয়ম পারলেন আর ওই জায়গার মধ্যে যখন স্ত্রী নামাজ নিয়ম পারলেন্লা হানিফল এতক্ষণ পর্যন্ত তো দুনিয়ার প্রেম ছিল স্বামী মধ্যে যখন দাঁড়ায় গেছেন বাবা দুনিয়া ধ্যান খেয়াল কিছুই মনে রায় আল্লাহ কানতেছে হঠাৎ করে দেখেন কানের মধ্যে আওয়াজ আসতেছে মসজিদে নবীর আসল ফজরে নামাজের আজানের स्वामी बेकार कान मध्य ऐसे गठपन बढ़ी गई তারা নামাজটা শেষ কইরা মনে মনে লজ্জিত হয়ে গেছেন আল্লাহ আমি আল্লাহরা সে জানি কত বা আইসে ফেরত গেছে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমার বিবির কি অবস্থা নামাজটা শেষ কইরা ওই হুজুর মধ্যে গিয়ে দেখেন বাবা বিবির নামাজ এখনো বোধহয় তোমার নামাজ শেষ হয় না বিবি তাড়াতাড়ি করে নামাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া স্বামীকে ধরেছেন স্বামী বা हमारे तुम्हार कत कष्ट होल्ला पसंद आल्लर सामने जो दे गल्ला प्रेमर सागरे जो डुबे गे আমিও দুই টাকার কামাজেরা ট্রেকা টাইয়ারিস আমারও কোনো খবর ছিল না আল্লাহ তারা তোমার মতো বিবি মিলাইছে বিবি বললেন আল্লাহ তোমার মতো স্বামী মিলাইছে এই জন্য দুইজনই দুইজনের জন্য আল্লাহর বাপ প্রচুর এলাকার মানুষও রাজে মাসাল্লাহ কত বালা কত দিনদার ফ্যান্ডেল তো পুরাটা বসে আল্লাহ ঠিক নেই আপনারা খুশি না বেজা সঠিক ভাবে আদায় করলে এখন এরকম সঠিক নামাজ পড়বে না মুসুল বাংলার জমিনে আল্লাহ রহমতে আছে না নাই আছে না না যে কথা বলতেছিলাম আগের কথায় বিবাহ করার শখ কি নাই ভীষণের তারা কথা বানাকি নাই ব্যস্ত যাওয়ার শখ এবার তো নাই এরকম আসেন হ্যাঁ নামাজ পড়ো নিটার পর একটা বিভদ হুজুর কে আপনার কি ভাব করছেন আমি কেমনি করব নামাজ পড়েনি ওই ঈদের নামাজ গেছিস গতবার ওই যে গতবার ঈদের নামাজ পড়ছে ঈদে কি কিছা আমার বাহেনা আমিও না তাহলে বস্তরের মধ্যে ঈদের নামাজ ছাড়া একত্র নামাজও পরে না এর ফলে ফাঁপ দিছে না না কি ফাঁপ করলাম কি ফাঁপ করলাম এরকম ভালা ভালো মানুষ বাংলাদেশে কথা জোর বলে না আসেনি ফাগরামি বাধুরামি বাড়তেন বাবা ফাগরামি বা নামাজি মা বাবা যার ঘরে আসে তাদের পায়ে ফিরে যান এই জাতের লোকেরামি করেন না ধ্বংস হয়ে যাইবে কথা বলি বলে টিকনি আহা এই বেটার বিয়া করার শখ কি নাই আরেক বেড়ার তেল নাক আজি করছে যে একটা শ্বাস দু দিনের লেগে হওয়া আমার লাভ কি কর তুই একটু দূরে যাওয়ার পর এক গুরু বেশি কেও বিয়া সাথী নাকি কয়ে যে হা দুলা বেড়া ওই যে বেড়ার শাল তে ফট বড় দুলা হে বেড়ায় শাল এইসব কথা বলি তোর থাকে আরে গেছে তবে শাল আমান না আচ্ছা শাল আমান্না করি এটা কান্না কার আর একটা ভেস লাগে না এই বেড়া স কিছু কিছু মানুষের খাইচুর ধারা আপনি এই ওয়াজ করলো হ্যাঁ তার কাছে ব্যাস হই ওয়াজ তোলো হ্যাঁ তার কাছে ব্যাস হিরে গুলো হ্যাঁ কাছে ব্যাস এই বারে খুশি করোনার ক্ষমতা দিনের কারণে কি চুই যাবে আর চি রে গেছে তো ফ্যাস লাগছে না লাগে না বেড়ায় কি রে তুই লি কি করবি আমার কৈলো ভেসা আমার না তাইলে আমরা যদি নাই যানা তো খাওয়া সারা কোন গতি নাই কথা জনে বলেন ঠিক কেনা জয়া মানুষ আপনারা মনে করো মহব্বতের লোক এই সমস্ত অঞ্চলকে আমরা অনেক মোহ্বত করি কারণ এই এলাকায় আলম মোহাম্মের এলাকা প্রত্যেকটা বাড়িয়ে বাড়িয়ে আলেম আছে বাবা আমি যাতে না সবসময় মনের মধ্যে এই খেয়াল রাখতে হবে আমি যদিও আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ তালা আমাকে দেখে প্রত্যেকটা কাজকর্মে আল্লাহ তালা আমাকে দেখে করতে চল আমরা যা খেদমতের কথা বলবেন আমরা আপনার সেবা করবো আপনার মনের আশা পূরণ করব। এই মুড়িদের আগ্রহ নেই হুজুরে বললেন বাবা তোমরা আমার আগ্রহী বাচ্চা জবাই কইরা কবুতরের বস্তু খাওয়াইবা মুড়িদের উঠলেন হুজু একটা কবুতরের বাচ্চা জবাই কইরা আপনার বোনের বেরা খাওয়ানো এটা আমাদের জন্য তেমন কোনো কষ্টের ব্যাপার না আমরা প্রত্যেকে ইচ্ছে করলে আপনাকে একটা একটা কবুতরের বাচ্চা খাওয়াইতে বললেন বাবা কবুতরের বাচ্চা জবাই করে কবুতরটা এমন একটা জায়গায় জবাই করবা যেন কেউ না দেখে এমন একটা গ্রহণ জায়গায় জবাই করতে হবে জবাই করতে যেন কেউ না দেখে এরকম ভাবে যে জবাই করে আনবে তার বাচ্চাটা আমি খাবো আর যদি তাহলে সেই বাচ্চাটা আমি খাবো না প্রত্যেকটা মুড়ির মনে মনে করতে হবে কথা। এটা আমার দ্বারা সম্ভব কারণ আমার ঘরের মধ্যে এমন একটা রুম আছে দরজা জানালা যখন লাগাইয়া দিব তখন কেউ দেখবে না আর একজনে বললেন আমার একটা বাথরুম আছে বাথরুমটা এমন ফাঁকা এরকম এক একজনে এক একটা নিয়োগ করে বাবা কেউ দরজা বন্ধ করে জবাই করছেন কেউ বাথরুমের দরজা লাগাইয়া জবাই করছে কেউ ফানির ভিতরে দুধ জবাই করছে এইভাবে সব থেকে কবুতর জবাই পয়া গুনা করে যখন আমির কাছে হাজির করলেন একজন নদী যাকে হুজুরে বেশি মহাবত করতেন উনি খালি হাতে আসে কবুতরের বাচ্চা নিয়ে আসে নাই বাচ্চা দিয়া আল্লাহরি যে খ্যাদমত করবো এইটুকু খ্যাদমত ওনার দ্বারা সম্ভব হইল না আল্লাহ বলেন বাবা তুমি বাচ্চাটা কোথায় জবাই করছ বলে এমন জায়গায় জবাই করছি কেউ দেখে না जब नाम जे दोनों बाबा प्रत्येके दो तो कबूतर जबाई करा घूमको नहीं आते आसला क्यों बाबा तुम्हारे कबूतर छा আল্লা বলি আমি কবুতরের বাচ্চারা হাতের মধ্যে লইয়া চুরিয়ে লইয়া জবাই করার জন্য যখন ঘরের দরজা বন্ধ করলাম কেউই দেখে না দেখি আল্লা তালা সাইয়া আছে জোরে কংসবাণ আল্লাহ আমি পানির করতে গেছি আপনার সস্ত আমি পাই নাই এই জন্য করতে পারি নাই আল্লাহের পানি ছেড়ে বলেন বাবা এই পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে হুকুম করেছিলাম এই কথাটাই তো আল্লাহ এই আকরণে বলেনা তোমরা আমি আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করার তো হয়ে গলা এই কথা ঝিলির ভিতরে রাখ আমি যদি আল্লাহকে দেখি না আল্লাহ তালা আমাকে দেখতে দেখতেছে আমি নামাজ মা করে কিভাবে থাকি আমি কিভাবে থাকি এই মুখের দ্বারা কিভাবে নামাজে হয়ে যায় মা বাবার সাথে আপনার নবী আমার নবী বিশ্ব নবী মহান্নগরাই যে এই নবীকে না বানাইলে আল্লা আল্লা সব রাইগা। আপনার আমার নবীকে যদি আরেক পাল্লায় রাখা হয় আল্লাহর পশ সমস্ত নবীদের পাল্লার জেগা আপনার আমার নবীর ইজ্জতের পাল্লাটা ভৃষিয়ে হবে জয়গান আল্লাহ সেই নদীর এস্তর প্রেম সেই নদীর মায়া মমতা সেই নদীর মহব্যতার ইজ্জ যদি আপনার প্রথমের মধ্যে না থাকে তাহলে আপনি ঘুমেন হইতে পারবেন না জিকির করে এই জিকিরের কোন দাম নাই আল্লাহর ভালোবাসার পাশাপাশি নবীর ভালোবাসা এই নবীর আপনার কোন জায়গায় যদি করতে না পারেন আই <laughs> ই তোমরা আল্লাহ তালা কে ভয় করু মহাসন একজন আল্লাহওয়ালার কাছে মুড়ি হয়ে যাও খাতি সিরের কাছে মুড়ি হয়ে যাও আল্লা তোমার মতন গুণাকার বন্ধাকে শেষ পর্যন্ত আল্লাহ আওয়াজ হুড়ো নারের তব্বির আমি বললাম আরেক মাহিল এক বুড়াগারে আমার মুসাফা কইরা কি কাম্নব ঘাই ছটকা আমি আলী কথা না পারত না দৈনিক নামনবঘাই ছটকারা আমি আখিদি মোনাজাত তারপরে মোনাজাত বাদ গেছি মেয়ে লোকের করলো কি সুন্দর বয়ান কি মোনাজাত কখনো এ বিলানো বিশ্বাস করে না আমরা বাইক থেকে টের পাইতাম পুরুষ লোকটা মাহফিল আসে কথা জোর বেড়ায় আমার একটা বুদ্ধি দিছে মাহফিলের মাধ্যমে আমগুরু দিয়ে তো বুঝ আর আল্লা আল্লাহ মনে করছিলাম তোর আব্বাই তো না না তোর আব্বাই মাফিলো মাফিল আমা কেমনি বুঝবেন তো আল্লাহর কইস তত আল্লাহ পরে আমি টের বাইসে এর মাছ আলাদা মেনে আর বন্ধার মতন যদি বয়ে যায় কত মেরা আওয়াজ পেয়েছে আপনার আওয়াজ তো ভাই নাই তাহলে সবে সব মেয়ের লোকের সন্দেহ বুঝলো কথা তোরকম ঠিক বেড়া মানুষ কারা আছে আমি নালে তো বের আপনারা কি আমি ওই দিন ফেসবুকের মধ্যে একটা সিনারি দেখলাম তিনজন সন্তান মহিলা আমাদের মা বোন তারা পুরা সব পর্যন্ত ঢাকা এই তিনজন মহিলার ওই হারামিরা ধরাই না আস্তে আস্তে বোরখা আসতে আগুন তাদের চোখের সামনে তিনজন হয়ে পেতেছে আর তারা হাসতে সার ছবি উড়াইতেছে এবং নির্যাতন যদি মুসলমানের উপরে করা হয় আমরা বহুত দুর্যোগ করেছি আমরা সরকার মহোদয় অনুরোধ করি সরকার মহোদয় বহু চেষ্টা করছেন এবং বারবার রাষ্ট্রদূতকে হুমকি দিচ্ছেন সারা বিশ্ব থেকে হুমকি চলছে ডাকবে আমরা আমাদের যান মাল নিয়ে মুসলমান মানে ইজ্জত রক্ষা করার জন্য এই দেশের বাঙালি জাতিরা বীর জাতিরা নয় মাসের মধ্যে দেশ স্বাধীন করছিল মাথা ধরে বলেন ঠিক না তাহলে এই মুসলমানে এখনো আসে না গেছে তারা আছে। মুসলমানদের কথা বলা না হয় কোনো সময় মিছিল আন্দোলনের দাগ আসবে এখানে কোন দল বল নাই সরকারি দল দল নাই আমরা মুসলমান হিসাবে বাদ মুসলমানদের পক্ষে আছি তারা আমাদের ধর্মীয় ভাই তারা আমাদের জাতীয় ভাই তাদের উপরে যারা নির্যাতন চালায় আমরা সমর্থন করতে পারি না আমরা বিশ্বাস খাই অতি সত্তরজনের জুলমের বিশ্বাস করা হয় আমাদের দেশে তো বিভিন্ন ধর্মের লোক আছে এটা ইসলামের বিধান কথা বলে কিনা আমাদের দেশে যে হিন্দু ভাইয়েরা আছে। তারা আমাদের মেহমান কোন হিন্দুর দোকান ঘোরা কোনো হিন্দুর ধমক দেওয়া এটা আমাদের শরীরতের মধ্যে যায় নাই আমাদের মাল সামান হেফাজত করা যেমন খরচ সংখ্যালঘু যারা আমাদের দেশে আছে তাদের মাল সামান হেফাজত করা এটু আমাদের উপরে খরচ ধরে বলেন যে কিনা ওই জঙ্গিবাদের নামে এই জায়গায় সেই জায়গায় বোমাবাজি দাঁড়া করে হিন্দুদের মন্দির ভাঙ্গে জায়গা জায়গায় সন্ত্রাসী আক্রমণ করে এই জঙ্গি ভাবকে ইসলাম সমর্থন করে না আমরা জঙ্গি ভাবকে প্রশ্রয় দেয় তাদের সাথে আমাদের কোন সমর্থন নাই বরং যেটা করবো আমরা নিয়ম নীতি মোতাবেক করার পক্ষে কথা যদি বলেন ঠিক কিনা বিশাল বড় অবস্থান যদি বলেন বিশাল বরফ একজন আল্লাহ মোড়াকুরে দেখেন কবরস্থানের মধ্যে আসাবস্থানের মধ্যে প্রত্যেকটা মোমেন বন্ধা বেহেস্তের পোশাক পরিধান কইরা বেহেস্তের বিছানার মধ্যে আরামের সাথে ঘুমাই পেয়েছে আল্লাহ হয়ে গেলেন তিনবার দেখলাম আজাদ আজকে দেখতেছি কোথাও কোনো হাফেজে কোরআন একজন আলেন কিছুদিন আমি মারা গেছে এই হাফেজে কোরআন বরণ ওনার উনার বরণ করার পরে আমরা পরামর্শ এই কবরস্থানে ওনাকে রাসন করেছি একজন আল্লাহর অলিকে এই কবরস্থানে দাফন করার বর্গতে আল্লাহ তাহলে খুশি হইয়া সকল গুণাগারের আহ্বাদ মাছ করে দিস আপনাদের এলাকা আলিমুলামার এলাকা যে এলাকার মধ্যে তারা বন্ধুত্ব রাখে ডাইনে বামে তারা সম্পৃক্ত থাকে আল্লাহ ওই হক মানে আলেমের বরকতে ওনার ডাইনে বামে তারা চলে তাদের উজুরও আল্লাহ তালা খাস রহমত দাসের করে জরে কর